से बीस टीवी बांगला है বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ বিশ্বের বিভিন্ন কেন্দ্র বিন্দুতে অবস্থানরত সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দূরদর্শনের সামনে বসে আমাদের আজকের আয়োজন অবগত হওয়ার সচেষ্টায় আছেন তাদের সকলকে আমরা জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে ছালাম এবং আন্তরিক শুভেচ্ছা সমানিত দর্শক শ্রোতা আমরা যে বিষয়বস্তুর উপরে পর্বভিত্তিক আলোচনা চালিয়ে যাচ্ছিলাম তা হলো জীবনে বরকত কিভাবে অর্জন করা যায় এ পর্যায়ে আমরা বিগত পর্বে আলোচনা করেছি বরকতময় স্থানসমূহ আজকের পর্বে আমরা আলোচনা করব বরকতময় আমলসমূহ কোন কোন আমলের ভিত্তিতে আমাদের জীবন বরকতময় হয়ে উঠতে পারে আসুন আমরা আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে সেই বিষয়গুলো জেনে নেব প্রথমেই আলোচনায় যাওয়ার আগে পরিচয় পড়ব আজকের আলোচনায় অংশগ্রহণকারী বিজ্ঞ আলোচকবৃন্দের মধ্যে আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসালামুক রহমতুল্লাহ বরাকাত এবং রয়েছেন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমানিত দর্শক শ্রোতা বরকতময় আমলসমূহ নিশ্চয়ই আমাদের জীবনকে বরকতময় করে তুলবে এটাই পবিত্র কোরআন এবং হাদিসের নির্দেশনা আসুন আমরা সেই আমলগুলো কি কি এবং কীভাবে সেগুলো সম্পাদন করতে হবে আমরা আলোচক মণ্ডলীর কাছ থেকে জেনে নেই আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রাসুলহিল করিমাবাদ বরকতময় আমল কোনো সন্দেহ নেই ইসলামে যত কিছু শরীয় সম্মত আমল রয়েছে সবগুলির মাঝে আমরা বরকতের আশা করতে পারি তবে এখানে একটু ভিন্নভাবে আমরা বরকতময় আমলগুলি উপস্থাপন করব। যে আমলগুলিগুলো মানুষ সরাসরি করার চেষ্টা করবে যে আমলগুলি সরাসরি বরকতময় বলেই কর এবং সন্ন্যায় উল্লেখ করা হয়েছে এমন বিষয়গুলি বা আমলগুলি হল বরকতময় এর মাঝে সর্বপ্রথম বলতে পারি আমরা কোরআনুল করিম তেলাওয়াত কোরআনুল করিম শিক্ষা কোরআনুল করিম চর্চা কোরআনুল করিম গবেষণা এটি হচ্ছে সবচেয়ে প্রথম শ্রেণীর বরকতময় আমল কারণ আল্লা সুবহানা বলছেন কিবার কিতাব এটি হলো এমন কিতাব এটা এমন কিতাব যাকে আমি বরকতময় হিসাবে নাজিল করেছি সুতরাং করিম বাস্তবেই আল্লাহ আল্লা সুবহানের শুরুতেই বললেন সোরা বাকারার শুরুতেই হুদাল্লী মু আবার সেই একশত পঁচাশি নম্বর আয়তে বলছেন গোটা বিশ্ববাসীকে হেদায়েত দেখাবে এ কোরআন গোটা মত্তাকিন যারা মৌমিন যারা তাদেরকে সঠিক পথে পরিচালনা করবে এ কোরআন অতএব কেমনিই না হতে পারে বরকতময় এ কর সুতরাং এ করানই হচ্ছে সর্বপ্রথম বিষয় বরকতময় এ আমলটি হচ্ছে আমাদের জীবনের মূল্যবান বরকতময় আমল যার কারণে আমরা আমাদের উচিত হবে কোরআন শিক্ষা করা করা কোরআন শিক্ষা দেওয়া এবং কোরআন মেনে চলা কিন্তু আফসোসের সাথে বলতে হয় মৃত্যুর পরে শুধু তার পক্ষ থেকে তখন কি করা হয় করান এই ধরনের করান খতম করে কোন করানের বরকত পাওয়ার আশা করা যায় না যেহেলে আপনার কাছ থেকে আমরা অবগত হলাম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই যে ব্যক্তি কোরআন মাসিদ শিক্ষা অর্জন করে এবং অপরকে করিয়ে দেয় শিখিয়ে দেয় অবশ্যই কোরআন মানুষের জন্য সর্বদিক থেকে একটা মঙ্গলময় বরকতময় গ্রন্থ যা পড়লে হয় যা মানুষের জন্য আমল রহমতময় তবে তারা এখানে একটি বিষয়ে মনে রাখতে হবে আবার কোরআন মাসিদ শিখা ও শিখানো শিক্ষা দেওয়া সবাই বরকতময় কিন্তু মানুষের যদি আল্লাহ সুহান থেকে এই ক্ষেত্রে সরাসরি আল্লাহাম বলেন সর্বপ্রথম যাদেরকে দিয়ে জাহান নামের আগুন প্রজ্বলিত করা হবে তিন শ্রেণীর তার মাঝে হলো যে মা আমেল তুমি এই কি আমল করেছ তখন ও বলবে কারাতুল কোরআনা আলাম তুল ইল আমি বিদ্যা অর্জন করেছি কোরআন মজিদ পড়েছি তোমার জন্যই তখন বলবেন কাদাব্দ বাহি তাকে মুখের মাধ্যমে উল্টে ফেলে দেওয়া হবে ও উলকে ফিননা তাকে নিক্ষেপ করা হবে জি এদেশ আমাদের জন্য জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ করন তেল আবার যেন মানুষকে দেখানোর জন্য প্রত্যেকটি বিষয়ে অনুশীলিত হবে বা পালিত হবে এটা একমাত্র আল্লাহ হ্যাঁ জন্য। আর এই জন্যই সম্ভবত মানুষের জীবনে বরকতময় আমল অনেক রয়েছে তার আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল পেশ করতে চাচ্ছি তার একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই যে আল্লাহতালা বললেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সলাৎ একটি মানুষের গুরুত্বপূর্ণ বরকতময় আমল বলেন, অন্য বর্ণনায় ওকবাইবিনে আমের রাজিয়াল তালন বলেন রাসুল সাল্লাস্লাম বলেছেন মান্থান কোন ব্যক্তি যদি অজু করে সুন্দর করে করে অসল্লা কাতায়েন আর যদি দূরে কাজ আদায় করে লাম ইহদেশ আর মনে মনে যদি কথা না বলে ভয় ভীতি নিয়ে দূরে কাজ আদায় করে তাহলে গোফের আল্লাহ মাঞ্জাম দেহি তার অতীতের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে মানুষ যদি সত্যিকারই দূরে কাজ আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভয় ভীতি নিয়ে তাহলে এই আমলটি তার জন্য যে কত বরকতময় হয়ে যাবে হাদিচে একটি পরিভাষা পাওয়া যায় কথা যে রয়েছে। ছিল তারাও সিয়াম পালন করত। কিন্তু তাদের সিয়াম আর মুসলিমদের সিয়ামের পার্থক্য হলো তারা কোন সাহারি খেত না আর আমাদের নিয়ম হলো সাহারি খাওয়া সাহারি খেয়ে সিয়াম শুরু করা অতএব এই সাহারি খাওয়া এটি একটি বরকতময় আমল যেটি বরকতময় হিসাবে স্বয়ং রাসুলসাল্লা আলী হুসাল্লামে উল্লেখ করেছেন তাই এটি অবশ্যই বরকতময় শুধু দর্শক শ্রোতা আমরা অত্যন্ত মনজ্ঞ পরিবেশে আমাদের আলোচকবৃন্দের কাছ থেকে বরকতময় আমল সমূহের পরিচিতিগুলো জেনে নিচ্ছিলাম তো এই পর্যায়ে আমরা বিরতির দ্বার ও প্রান্তে পৌঁছে গেছি সামান্য সময়ের জন্য আমরা বিরতি গ্রহণ করব। বৃত্তির পর আবার যথা নিয়মে আমরা ধারাবাহিক আলোচনায় আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ ততক্ষণে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত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 ও বর্জনীয় আজ রাত সাড়ে নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেলুন এলিমিনেট get enlightened witness dr zakir naik in a battle of words dekhun shommukh samore protiriyoshpotibar পথে তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কোথায় পড়ছিহীম তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভি এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃষ্টি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে চলা যায় না সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সাথে সাথে আমাদের আলোচকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি ধারাবাহিক আলোচনা যেখানে আমরা ছিলাম জীবনে বরকত কীভাবে অর্জন করা যায় এই আলোচ্য বিষয়ের উপরে পর্বভিত্তিক আলোচনায় আমাদের আলোচনা চলছিল বরকতময় সমূহ আমরা শেখ মাদানির কাছ থেকে শুনছিলাম বিষয় খাওয়া এটি একটি সাহারি খাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় কিছুটা আবার ভুল বুঝে থাকি সাহারি খাওয়া এর অর্থ এই নয় যে সেই সময় উঠে একাধিক আইটেম খেয়ে একেবারে পেট পরে খেতে হবে তাহলেই হয়তো বরকত পাবো না হলে না বিষয়টি কিন্তু আবার এমন নয় বরং সেই সময় যদি কারোর সুযোগ বেশি নাও হয় এক গ্লাস দুধ খাওয়ার সুযোগ হয়েছে এটি তার জন্য বরকতময় সাহারি হয়ে যাবে একটি খেজুর খাওয়ার সময় হয়েছে এটিও তার জন্য বরকতময় সময় হয়ে যাবে শুধু এক গ্লাস যদি পানীয় খাওয়ার সুযোগ পায় এটাও তার জন্য বরকতময় হয়ে যাবে তবে আবার আরেকটি বিষয় লক্ষণীয় আমাদের অনেকে অজানার কারণে তারা কি করে থাকে হয়তো ঘুম থেকে টের পায়নি সাহারি খাওয়ার সুযোগ পায়নি পরের দিন আর সে পালন করছে না জিজ্ঞাসা করলেন কেন বলে যে আমি আজকে সাহারি খেতে পারিনি তাই আজকে শ্যাম পালন করছি না এটি সম্পূর্ণ ভুল এটা হওয়া নয় আর যদি কখনো ঘুমের কারণে সাহারি ছুটেও যায় কোনো অসুবিধা নেই সে এভাবেই হবে এটা সুযোগ নেই জি শেখ আপনি অত্যন্ত সুন্দর আলোচনা রাখলেন সাহারিত বরকতের ব্যাপারে আমরা ইলম চর্চা একটি বরকতপূর্ণ আমল শেখ আব্দেশে দর্শকদের উদ্দেশ্যে কিছু ইলম চর্চা একটি গুরুত্বপূর্ণ আমল সাথে সাথে ইলম চর্চা যেখানে হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি বরকত অবতীর্ণ হয় আবহরায় রাজিয়াল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যখন কিছু মানুষ কোনো এক জায়গাতে বসে তারপরে সেখানে কোরআন তেলাওয়াত করে আর সেই বিষয়টি নিয়ে আপসে আলোচনা পর্যালোচনা করে তখন তাদের উপরে কয়েকটা জিনিস আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে হয় তার একটি হচ্ছে শান্তি নিরাপত্তা বরকত তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নিরাপত্তা অবতীর্ণ হয় দুই হচ্ছে গাশিয়াত রাহমা সেই জায়গাটাকে রহমত দিয়ে ঘেরে দেওয়া হয় এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন অবশ্য জি যেখানে এলিম চর্চা হয় কোরআন তেলাওত হয় সে ভালো নিয়ে আলোচনা করা হয় সেই জায়গাটাকে রহমত দিয়ে ঘেরে দেওয়া হয় ও হাফতমুল মালায়িকা সেই জায়গাটাকে ফেরিস্তা ঘেরে নেন ও দেখার হম্লাহু সাথে সাথে আল্লাহ ওই সব ফেরেস্তাদের সামনে গর্ব করেন যে যারা তার পাশে থাকেন যে দেখো এক পর্যায়ে তোমরা তাদেরকে আমাকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে আমি এদেরকে সৃষ্টি করেছি দেখো তারা আজকে কোরআন তেলাওয়াত করছে তারা আজকে এই জায়গাতে চারটে জিনিস হয় তার একটা হচ্ছে নিরাপত্তা অবতীর্ণ হয় রহমত দিয়ে ঘেরে দেওয়া হয় ফেরেস্তাগণ ঘেরে থাকেন আর আল্লাহ তাদের বিষয়ে কথা বলেন আমরা এখানে আর একটা জিনিস দেখতে পারি আনাস আনাস্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আধুনিয়া মালউন আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীটাই হচ্ছে অভিশপ্ত ृथिवी भरे जाताप्त इल्ला दिकर आल्ला तब आल्ला जिकिर अभिशप्त नए अमान अल्लाह और जरा जिकिर करे अभिशप्त नये आमता आल्लेमान जे व्यक्ति ज्ञान प्रदान करक्ति ज्ञान ग्रहण अर्जन अर्जन जे ज्ञान एक... दान, जे जे दान एरा अभिश्त नये তাহলে গুরুত্বপূর্ণ হাদিসটি আসলে আমরা মুসলিম ভাই বোন শ্রোতাদের সামনে পেশ করতে চাচ্ছি জাল্লা রসুল বলছেন গোটা পৃথিবী হচ্ছে অভিশপ্ত তার মানে ভুল বুঝে তা গ্রহণ করলে মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে এর ভিতরে যা আছে সেটা অভিশপ্ত তবে চারটে জিনিস অভিশপ্ত নয় তার একটি হচ্ছে আল্লাহকে ডাকা স্মরণ করা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির এই কাজটা আর দ্বিতীয় হচ্ছে যারা ডাকে আরো বলতে পারি আমরা তার ব্যবহার্য অবশিষ্ট অংশ সেগুলিও কিন্তু বরকতময় রাসুল সাল্লাম যে কামিজ জামা পরিধান করেছেন এটাও অন্যের জন্য বরকতময় রাসুল সাল্লাই যে খাওয়া খেয়েছেন বাকি অবশিষ্টটা অন্যের জন্য বরকতময় এমনকি তিনি যে পানি দিয়ে উঁজু করেছেন তার অবশিষ্টটা হল অন্যের জন্য বরকতময় তবে এখানে একটি মানুষের মাঝে ভুল ধারণা রয়েছে সেটা কি তাহলে রাসুল সাল্লামের অবশিষ্ট ব্যবহার্য বিষয়গুলি সাহাবাই কেরামগন নিয়ে বরকত লাভের জন্য এগুলি নিতেন এটা হলো রাসুল সাল্লাইের জন্য বিশেষ মজা জান বিশেষ মজা এটা তার জন্য যে বাকি অংশটুকু থেকে যেত সে পানিটুকু এমন নেওয়ার জন্য সবাই হাতিসে এসেছে ওজুর পানি অবশিষ্ট পানি যে পেলেন নিলেন যে পাইলেন না অন্য চেষ্টা করেছেনগণ বরকত লাভের জন্য যেমন এই বিষয়গুলি নিতেন খলিফা আবু বকরিয়াল কাছে কেউ নিয়েছেন বলে এর প্রমান পাওয়া যায় কোন প্রমান পাওয়া যায় নাহ থেকে নয় অনেক অন্ধ ভক্তি সম্পন্ন মানুষ তারা বুজুর্গদের বিভিন্ন তথাকথিতা উলিয়ার কাছে বর্জনীয় বিষয়গুলি নিয়ে সেগুলি থেকে বরকত নেওয়ার চেষ্টা করে অনেক খাদ্য হতে পানি হতে অবশিষ্ট গুলি সাহাবিগুন আপ্রান চেষ্টা করতেন অন্য বরকতময় আরো আমল হতে পারে বলা যেতে পারে সালাম সালামটাও একটি হলো বরকতময় বিশেষ করে যদি আসসালামী এই সালাম দেওয়ার ক্ষেত্রে যদি হয় তাহলে আল্লাহ পাওয়ার যে মানুষ মানুষের কাছে দোয়া নিবে সেই দোয়াটিও বরকত হবে কারোর জন্য যখন দোয়া করতেন তখন বরকতের শব্দ উল্লেখ করতেন যেমন দোয়া যেমন ভাবে আনাসী ব্যাপারে বলেছেন একটা বাসায় নিয়ে গেলেন একটা ঘরে দেখি সেখানে আনসারীদের মহিলা তারা আমার জন্য বরকতের দোয়া করলেন আমার কল্যাণের জায়গা দেখিয়ে দাও সেই জায়গাখানে আমি দীর্ঘ কাজ ছলা তাদের এটার জন্য তোমাদের বরকত এবং রহমতের হয়ে যাবে তখন আগে তিনি খাওয়ার ব্যবস্থা করতে গেলেন না আগে খাওয়া নাই আগে কাজ তিনি যখন একটা জায়গা দেখিয়ে দিলেন তিনি অবশ্যই সালাম দি সেখানে শব্দ ব্যবহার করুক আর নাই করুক শুধু সালামটাই সেখানে নিজের জন্য এটা কিন্তু আসলে আমরা অনেক সময় ভুল করি আমরা মানুষের বাসাতে গেলে সালাম দিই নিজের বাসায় নিজের পরিবার স্ত্রী সন্তান তাদের জন্য আপনি বরকত ছেড়ে দিচ্ছেন এই ধরনের মানুষের বাসায় খাওয়া দাওয়া করলে বরকতের দোয়া করতেন জি মানুষের বাসায় গেলে দূরে কাজ সলা করে বরকতের দোয়া করতেন এবং মানুষ দোয়া চাইলে রাসুলাম তার জন্য একজনের কাছে তিনি কর্জনেন কর্জন পরিশোধ করতে আসল তখন পালটা পরিশোধ করতে আসলে তিনি দোয়া করে দিলেন বারাকাল্লাহ আল্লাহ তোমার অর্থ সম্পাদে পরিবারে বরকত দান করো শুভ আল্লাহি রাসুলের দোয়া যার ব্যাপারে বরকতের জন্য হবে সে তো অবশ্যই বরকতপ্রাপ্ত হবে বা হয়েছেন যে পৃথিবীতে তার অনেক প্রমাণ রয়েছে সুতরাং সুধি দর্শক শ্রোতা আসুন আমরা আজকের আলোচনায় যেটা উপলব্ধি করলাম যে বরকতময় আমল সমূহ যা আমাদের বিজ্ঞ আলোচকমণ্ডলী এতক্ষণ ধরে উপস্থাপন করলেন সেই আমলগুলো আমরা যত্ন সহকারে আমাদের তাহীব তামুদ্যনিক জেন্দেগিতে আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের জীবনটাও সুষমামণ্ডিত হয়ে উঠবে বরকাত এবং সমৃদ্ধির পশরায় সেটা উজ্জীবিত হয়ে আমাদের অভাব অনাটন দুঃখ দণ্যতা সব কিছু মুক্ত হয়ে একটি সুখী স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন পাকের পক্ষ থেকে আমরা লাভ করতে পারব আসুন সেই চেষ্টা সকলে আমরা করি এই আশাবাদ মহান আল্লাহ পাকের কাছে ব্যক্ত করে আপনাদের সকল শ্রেণীর দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই আলোচনার পর্বটি এখানেই পরিসমাপ্ত করলাম আহুল কৌলি হাদা আস্তফুল্লাহলি আলাইকুম ইরুল মুসলিমিন আসসালামুকুম আহমতুল্লাহি Rabbuna Allah <T2> يا ماريانو بينتهي با حمدول الله حمدول الله لك من العيابا امه الصحراء يا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 पाउंड बारे इमेल कर আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পি টিভি বাংলা